বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ওসহাবিহিবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা বেশ কয়েকটি পর্বে আপনাদের সামনে তহিদের প্রথম প্রকার তহিদুর রুবুয়া এবং তৌহিদুর রুবিয়ার ক্ষেত্রে বর্তমান মুসলিম সমাজের বিভ্রান্তি এবং তৌহিদুর রুবুবিয়ার ক্ষেত্রে জাহিলি সমাজের ইমান তাদের তৌহিদ চর্চা এবং তার পাশাপাশি তৌহিদুর রুবুবিতে খাঁটি বিশ্বাসী হওয়ার পাশাপাশি কিভাবে তারা আরো অন্যান্য এবাদত শিকার করত পালন করত চর্চা করত তার একটা চিত্র আপনারা ইতিপূর্বে শুনেছেন ইনশাল্লাহ এবাদতের ক্ষেত্রে তৌহিদ এই বিষয়ক আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ তবরকালা যদি আমাদেরকে তৌফিক দান করেন তহিদুল আরবিতে বলা হয় এর সংজ্ঞায় আরবি ভাষায় বলা হয়েছে ক্ষেত্রে আল্লাহ একত্ব কায়েম করা আমরা আরো বলতে পারি রুবি ক্ষেত্রে আমরা এভাবে বলবো আল্লাহর কৃত কর্মে তাকে এক জানা আর এটা হলো বান্দার কর্মে আল্লাহকে এক মানা এক সাব্যস্ত করা এক বলে বিশ্বাস করা বাস্তবায়ন করা বান্দা যা করবে প্রত্যেকটাতে তৌহিদ আসে কিনা লিল্লাহিয়াত আসে কিনা এটা লক্ষ্য রাখা এটাই হলো এবাদতের ক্ষেত্রে তৌহিদ বান্দা যাই করবে সেখানে আল্লাহর একত্ব কায়েম করার চেষ্টা করবে যদি বান্দা তার কর্মে আল্লাহর একত্র কায়েম না করতে পারে তাহলে সেটা তার ব্যর্থতা এবং সেখানে সে শিরকে জড়িয়ে পড়ল সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী তাহলে আমাদের কি এবাদতের সংজ্ঞাটা জেনে নেওয়া উচিত বিভিন্ন মনীষী এবাদতের সংজ্ঞা এভাবে দিয়েছেন আলে আবা ইসমুন জামায়ন তাকেই এবাদত বলা হবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা ও কাজ যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হবে আল্লাহ মহাব্বত এবং সন্তুষ্টি অর্জনের জন্য করা হবে এটা কি যায় আরো সংজ্ঞা এসেছে উচ্চারিত আল্লাহ এবং আল্লাহ যাবতীয় আদেশ এবং পালন করাই হলো এবাদত আল্লাহর আদেশ এবং নিষেধ যেগুলো রসুল সাল আলহাসাল্লামের কণ্ঠে প্রচারিত হয়েছে কোরআন বা হাদিসের মাধ্যমে প্রচারিত হয়েছে আল্লাহর রসুলাম জানিয়েছেন এগুলো আল্লাহ আদেশ অথবা রসুল নিজের পক্ষ থেকে আদেশ রূপে আমাদের কাছে জারি করেছেন নিষেধাজ্ঞা রূপে আমাদের তিনি আরোপ করে দিয়েছেন এগুলো করতে হবে এগুলো ফরজ তাহলে এগুলোকে আমাদের পালন করতে হবে এটি হলো এ বাদা আমরা এ বাদাতের সংজ্ঞায় যেটা বুঝতে পারতেছি যে কোরআনে আল্লাহ তবরকতাল অসংখ্য যে আদেশ আছে এই আদেশগুলো পালন করাই হলো ইবাদত এবং আল্লাহর নিষেধ গুলোর থেকে বিরত থাকাই হলো ইবাদত একসাথে দুই কাজ করতে হবে যেমন ভাবে রসুল্লা সাল্লাম ক্যালেমার অর্থ বলতে যে বলেছেন তাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না লা লা ইলাহা ইলাহা নেই কোনো মাবুদ প্রকৃত অর্থে ইহ আল্লাহ ছাড়া তাহলে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো হলো দায় নেই কোনো মাবুদ প্রকৃত অর্থে তার মানে আমি আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যত মাবুদের জন্ম হয়েছে হবে সবগুলোকে আমি অস্বীকার আগে করে নেব এগুলো হলো নিষেধাজ্ঞা তারপরে ই্লাহ শুধুমাত্র আল্লাহ তবরকতলাকেই মাবুদ হিসেবে আমি বহাল রাখব এবং সমস্ত পৃথিবীর মাবুদের অযোগ্যতা অসারতা তার বাতিল হওয়া আমি স্বীকার করব স্বীকৃতি দেব আর সর্ববিষয়ে এবাদতের যোগ্যতা একমাত্র আল্লাহ তবরকতালার জন্য আমি সাব্যস্ত রাখব এটাই হল আদেশ এবং নিষেধের মর্ম তাহলে আমরা দেখব কতগুলো আল্লাহর আদেশ অন্তর দিয়ে পালন করার মতো আল্লাহর আদেশ এবং এগুলো কি মূল বলা হবে অন্তর দিয়ে পালন করার যে আদেশগুলো আল্লাহ দিয়েছেন এগুলোই হবে মূল আমার অন্তরের এবার যত খাঁটি হবে যত পাওয়ারফুল হবে যত শক্তিশালী হবে अंग प्रतंगे इबादत तीज के अंतर एबादत की, की जानते आल्लर जो सब्यस्त करते आल्लर को शरीर चलो ना एवं अंतर एबादतर मध्य जेगुल उल्लेख करते ईमानर जो छयटी रूपुण आई इमान छुपुण के मन प्राणे विश्वास करते हैं মুখে উচ্চারণ তারপরে অন্তরে বিশ্বাস তারপরে এগুলোকে বাস্তবে রূপায়ণ করা তাহলে ইমানের ছয়টি রুকুনকে মনে প্রাণে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস ফিরিস্তাগণের প্রতি বিশ্বাস এবং রসুলগণের প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি বিশ্বাস কিতাবসমূহের প্রতি বিশ্বাস আর তকদিরের প্রতি বিশ্বাস এই কথাগুলো আমরা অনেকে আরবিতেও জানি ছয়টি রুকুন রয়েছে অবশ্য অনেকেই সাতটি রুকুন বলে থাকে হাদিসে জিব্রিলের মাধ্যমে ছয়টি রুকুনই পাওয়া যায় সাতটি নয় এরপরে এবাদত করার পূর্বে আবাদতকে খাঁটি করার জন্য এখলাস মেনটেন করা সহি নিয়ত মেনটেন করা এটা একটা এমন কি কোনো আবাদত করার পূর্বে যদি নিয়তকে সহি করতে পারি খাঁটিভাবে আমি নিয়ত করতে পারি এখলাস সহ তাহলে অনেক সময় কিছু এবাদত আছে এগুলো বাস্তবায়ন না করলো আল্লাহ তোবরকতলা তার সবটা দিয়ে দেন এগুলো নফল পরজায়ের যদি হয় ফরজ পরজায়ের এবাদত কখনো। সহি না করতে পারলে আল্লাহ সব দিবেন এই কথাটা ভাবার সুযোগ বরং এটা ভ্রান্তিপূর্ণ। যেটা না করলেও হয় এই করার ইচ্ছা পোষণ আমি করলেই মনের ভিতরে অন্তরের ভিতরে পরিকল্পনা করলে আল্লাহ তো বড় কথা এর সব দিয়ে দিবেন যদি এটা এবাদত না হলো তাহলে এটা সব কিভাবে পেলাম অবশ্যই बादत जो शक्तिशाली जत खाती है अंग प्रतंगे इबादत तब आंतरिक भाव चाहिए सलाद आदाय कर नियम आल्ला सलाद फरज कर दिए आल्लार फरज पालन करके बारे बाध्यतमूलक अवश्य पालन ये बुझा जार भरे आसल ये तरह आंतरिक एबादत প্রত্যেক এবাদতের ক্ষেত্রে এটা হলো আঁকিদা এখানে আমরা আঁকিদা বা বিশ্বাস বলি যে ব্যক্তি এভাবে বুঝলো না সলাদকে যে আমাকে সর্বাবস্থায় সালাদ পড়তেই হবে এবং পাঁচ রক্ত সালাত ক্ষমা করার মতো কোনো অবস্থায় নাই ক্ষমা করার মতো কোনো ব্যক্তি নাই কোনো ক্ষেত্রেই আমি সলাদ থেকে রেহাই পাওয়ার উপযুক্ত নয় রেহাই পেতে পারি না এই মন মানসিকতা যার আছে ওই ব্যক্তির কখনো সলাপ ছুটবে না নামাজ ত্যাগ করবে না সে বনে থাক জঙ্গলে থাক সে নির্জন অবস্থায় থাক সে অবশ্যই সলাপ পড়বে যার এই বুঝ নাই যার এই জ্ঞান নেই অন্তরের ভিতরে যার এই বিশ্বাস স্থাপিত হয় নাই সে কখনো সলাপ পড়বে কখনো পড়বে না আল্লাকে ভয় করা মনে মনে আল্লাহকে ভয় করা এই ভীতি আল্লাহ ভীতিটা মনের ভিতরে রাখা আল্লাহর ভীতি মনে রাখলেই দেখা যাবে সে আর মিথ্যা কথা মুখ দিয়ে বের করতে পারবে না সে সালাদ ত্যাগ করতে পারবে না সে মাপে কম দিতে পারবে না সে ষড়যন্ত্র করার চিন্তা ভাবনা করতে পারবে না সে ধোকাবাজি করবে না সে প্রতারণা করবে না তার কারণ সর্বাবস্থায় তো আল্লাহ তাকে দেখতেছে এই যে আল্লাহর ভয় এই আল্লাহার ভয়ের যার ভিতরে থাকবে এই আমরা বলেছি আন্তরিক এবাদতটা উপরে আগে আমাদের অভ্যস্ত হতে হবে অন্তরের এবাদত কন্ট্রোল করার শক্তি অর্জন করতে হবে যদি আমরা অন্তরের এবাদত সঠিকভাবে পালন করতে পারি অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আমার কাছে সহজ হয়ে যাবে এবং সহিভাবে খাঁটিভাবে যেভাবে করা উচিত ওইভাবে সম্পাদন করতে আমি সমর্থবান হব সম্মানিত শ্রোত দর্শক মণ্ডলী আমাদের সামনে এখন একটা ছোট্ট বিরতি এই বিরতির পর আবারও একই বিষয়ে আপনাদের কাছে আলোচনা নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যেই নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান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 मंगलवार सकाल तुम्हारे दान कर पथे रही इसमामूपे प्रवेश करो शयुसरण करो ना प्रथम नमजे आदेश दाओ আপনার ইসলামী প্রশিক্ষণ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন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 সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা এবাদতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদ বুঝার জন্য এবাদতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদ মেনটেন করা তৌহিদ সাব্যস্ত করা কায়েম করা সম্ভব যখন আমরা আল্লাহর এবাদত কি সেটা বুঝবো এবং আল্লাহর এবাদত বোঝানোর জন্যই আমরা আপনাদের কাছে এবাদতের রূপরেখা এবাদতের সংজ্ঞা এবং সংজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন আইটেম আপনাদের উদ্দেশ্যে আমরা বর্ণনা করতে যাচ্ছি আল্লাহকে ভয় করা মনে মনে আল্লাহকে ভয় করা এই ভীতি আল্লাহ ভীতিটাও মনের ভিতরে রাখা আল্লাহর ভীতি মনে রাখলেই দেখা যাবে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 এবাদত চারভাবে করা যেতে পারে অন্তর দিয়ে তারপরে মুখ দিয়ে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সম্পদ দিয়ে এই চারভাবে এবাদত করতে পারি আরেকটা এবাদত রয়েছে সেটা হলো হজ নামক এবাদত এই চার প্রকার এবাদতের সমন্বয় সেখানে রয়েছে সেখানে অন্তর লাগে অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি বের হচ্ছি হজের অমরার জন্য এবং অবশ্যই সেখানে আমাকে তালবিয়া পাঠ করতে হবে লা লা লবিক এবং সেখানে অবশ্যই সম্পদ ব্যয় না করলে সেই কাবা ঘর পর্যন্ত যাওয়া সম্ভব নয় এটা হয়তো যারা কাবা ঘরের আশপাশে রয়েছেন তাদের সম্পদ খরচ ছাড়াই হজ উমরা হয়ে যেতে পারে তারপরও কিছু সম্পদ লাগবে এরপর জাকাত সম্পূর্ণরূপে এটা হলো মাল কেন্দ্রিক সম্পদ কেন্দ্রিক আবাদত যার মাল নাই তার এই জাকাত নেই এখানে শুধু মাল দিয়েই আমরা জাকাত আদায় করতে পারি এই আবাদতটা পালন করতে পারি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা কোরআন থেকে এই এবাদতগুলোর গুরুত্ব আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ দলিল এবং গুরুত্ব তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ তবরকতলা এবাদতের ক্ষেত্রে আমাদেরকে একটা নিয়ম বলে দিয়েছেন আমরা অবশ্যই ইতিপূর্বে ইলমের গুরুত্বপূর্ণ ইল अथवा मौलिक इसलमी ज्ञान यलोचना जो करी तुले अबादल कबूल हार एवं संरक्षित रखार जिसमस्त शर्तायत अपन सामने आलोचना कर विषय आलोचना करल्ला तबरकोतला सुरा कहाफे शेष आयात أرثت 12 نمبر آياتي بلتشن قل إنما أنا بشر مثلكم يوحى إليا أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله بلتشن يا رسول أبنى بولدين إنما أنا بشر عمين شدود ما درمت أكزون منوش يوحى إليا أمر كسي اي مرمي وحي كرا خائي যে তোমাদের ইলাহ হচ্ছে একজন ইমেন যে ব্যক্তি তার এই সাক্ষাৎ কামনা করে সে যেনা এবং তার রবের এবাদত করতে যে কাউকেও শরিক না করে আমরা এই আয়াত থেকে ইবনু কহমতুল্লাহ আলের উদ্ধৃতিতে দুটি আমল কবুলের শর্ত উল্লেখ করেছিলাম এবং যেখানে শর্তের ডিটেলস আলোচনা করেছি আরও কিছু আনুষঙ্গিক শর্ত সেখানে আমরা উল্লেখ করেছিলাম এবাদতের ক্ষেত্রে অবশ্যই সেগুলো আমাদের কি মনে রাখতে হবে যে কোনো আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তার যথাযথ শর্ত মেনটেন না করা হবে বিশেষ বিশেষভাবে যেই আবাদতই করি না কোন সেটা রসুল সাল্লাহ আলি আসাল্লামের শরিয়ত নিয়ম অনুযায়ী খাঁটি হবে এবং আল্লাহ তো বরকালাকে রাজি খুশি করার জন্য হইতে হবে এটা হলো কমন দুটি শর্ত এই শর্তগুলোর ব্যাখ্যা আছে আল্লাহ তোবরতালকে তার এবাদত এবং আমলের ক্ষেত্রে একটা শিক্ষা দিয়েছেন রসুল সালামের মাধ্যমে আল্লাহ বলছেন কুলনা সালিখি রবিল্লা আলমিন হে রসুল আপনি বলে দিন কি মন মানসিকতা নিয়ে এবাদত করতে হবে সেটা ইন্ন সলাতি নিশ্চয় আমার সলাৎ অনুসুকি আমার অন্যান্য আবাদত অথবা কুরবানি লি রিয়া ও মামায়াতি এবং আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য নিবেদন করি লিক আলহু তার কোন শরিক নেই অভিজালিকা উমির এবং আমাকে এরি আদেশ দেওয়া হয়েছে মুসলিমিন এবং আমি মুসলিমদের প্রথম ব্যক্তি যে কোনো প্রকার আবাদত সেই আবাদতের ক্ষেত্রে আমাদের এরকম দৃষ্টিভঙ্গি এরকম আমাদের স্বীকৃতি থাকতে হবে যেই আবাদতই করি না কেন আমার সালাদ আমার সিয়াম, আমার হজ আমার জাকাত আমার সাদাকা আমার কুরবানি আমার সত্য কথা বলা আমার মিথ্যা কথা বর্জন করা পিতামাতার সেবা পিতামাতার মাতার খেদমত মানুষের উপকার এগুলো সব কিছু আল্লাহর স্বার্থে হবে রসুল্ল সাল আলহি আসাল্লামের নিয়মে হতে হবে এই হলো এই আয়াতের শিক্ষা আল্লাহ তবরকতলা আমাদেরকে তার কোরআনের ভিতরে এবাদত এবং আমলের ক্ষেত্রে এই তৌহিদ মেনটেনের যে আদেশগুলো দিয়েছেন এই আদেশগুলোর কিছু আমরা নমুনা আপনাদের কাছে পেশ করব সমস্ত আদেশ শোনানোর কোনো সুযোগ নেই সময় নেই এগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে জেনে নিতে হবে এমনকি শুধুমাত্র যে আয়াতটি আমরা আপনাদের সামনে সুরা নামের একশো তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি কুলিল্লা সলাতি রবিল আলমিন এখানেই আমাদের জন্য শিক্ষা হয়ে গেছে এখান থেকেই আমরা যদি গভীর ভাবে লক্ষ্য করি তাহলে তহিদুল তৌহিদুল উলুহিয়ার সার নির্যাস কথা আমরা এখানেই পেয়ে যাব এই আয়াতেই পেয়ে যাব। যেখানে আল্লাহ তবরকালা তৌহিদ ভিত্তিক হওয়ার জন্য কিছু নিয়ম এবং শর্ত আরোপ করেছেন আল্লাহ বলছেন নিশ্চয় মসজিদ গুলো হলো আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করোনা ডেকে না মসজিদ কেন্দ্রিক ইবাদত গুলো আমরা যদি আল্লাহ তবরকালার জন্য খাটি করতে চাই তাহলে আল্লাহ তবরকালা এখানে বলছেন যে আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না কাউকে ডাকা যাবে না বলতে কারণ নাম তো উল্লেখ করেনি কোনো দেবদেবী কোনো মূর্তি কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পীর কোনো মুর্শিদ কোনো আলেম কোনো নিয়ম কোনো কানুন কোনো মতবাদ কোনো দল ইত্যাদিকে ডাকা যাবে না আল্লাহর সাথে একমাত্র আল্লাহ তো বর কতলা আবাদত হবে কোনো মসজিদেও কোনো গরুল্লাহর গুনগান হবে না কোন গর চা হবে না অবশ্যই মসজিদে আল্লাহ তুবরকালার জন্যই হবে কোরআন তিল হোক সালাত হোক দোয়া হোক জিকিরাজ হোক সব আল্লাহ তুবরকালার রাজি খুশি করার জন্য আল্লাহ তুবরকালার উদ্দেশ্যে হবে একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন কোনো মখলুক এমন কোনো বস্তুকে ডেক না যে তোমার কোনো উপকারও করতে পারে না তোমার কোনো অপকারও করতে পারে না ফাইন ফলতা আল্লাহ বলছেন যদি তুমি এরূপ করো তাহলে আল্লাহ বলছেন অবশ্যই তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে কারণ আল্লাহর নিয়ম হলো ইর্ক আল্লাহন আজিম নিশ্চয় শির্ক হলো অত্যন্ত বড়ো জুল সমিত শ্রোতা দর্শক মন্ডলী আসসালামুকুমত আর কারো করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে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 لائنيكم كتاب الكتاب يعلمون انه نزل من ربك بالحق من الممترين القرآن من اللهর পক্ষ <scary> বিরুদ্ধে প্রতিদ প্রতিস্থায় মানবতার কল্যানে। कत कार्यकिन कुरानत कोटी कोटी मानुषर जीवन हलो आलोकित देख अल कुरान आलोन मंगलवार सन्धार साढ़े छ पुनः सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगलेश